মানবতা সমাধানো হইয়া حس في أعماقنا أعماقنا الإيمان إنسان هذا العصر يهمل روح السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونصلم على سيد المرسلين نبينا محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين আম্মাবাদ সম্মানত দর্শক আপনারা যে যেখান থেকে পৃথিবী বাংলার আল কোরআনের ওসিয়ত অনুষ্ঠানটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এ নতুন পর্ব বিগত পর্বগুলোতে আমরা সুরা আন আমের ওসিয়তগুলো পর্যালোচনা করেছি কোরআন করিমের অন্যান্য সুরার ওসিয়তের মাধ্যমে আজকে আমরা সুর আলকমানের ওসিয়তগুলো আলোচনা শুরু করব। সোরা লোকমানে আমরা বিগত পর্বগুলোতে বলেছিলাম সন্তান প্রতিপালন পরিবার গঠন বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষ অচিয়ত আল্লাহতালা উল্লেখ করেছেন আমরা এগুলো পর্যালোচনা করার চেষ্টা করব। লোকমান আলি হিসালাম তিনি নবী ছিলেন না নিকার বুজুর্গ ছিলেন এটা কোরআন সুন নাই স্পষ্ট নয় তবে কোরআনের একটা সোরা লোকমানের নামে হয়েছে তা يشكر الله আল্লাহ নেকার बुजुर्ग হিসেবে উল্লেখ করেছেন তার বিষয়ে আল্লাহ তাআলা বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির ولقد আটাইনা لقمان الحকমা انشكر للله اومয় ইশকুর ফা ইনমা ইশকুরু লি nafসি ওয়া মান কাফারা ফা ইন আল্লাহ غনি حمید لقمان কে হেকমত দিয়েছিলাম প্রজ্ঞা দিয়েছিলাম সেই প্রজ্ঞার মূল কী ছিল আনস্কুরুলিল্লাহ আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ কর আল্লাহর প্রতি কৃতজ্ঞ হম নফসি যে ব্যক্তি তার সৃষ্টিকর্তা রবের মাহবুদের কৃতজ্ঞতা প্রকাশ করবে তার প্রতি কৃতজ্ঞ হবে সে তো নিজের জন্যই কৃতজ্ঞ হলো নিজের কল্যাণে অমান হামিদ আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হল তার অকৃতজ্ঞতায় আল্লাহর তো কোনো ক্ষতি হয় না কারণ আল্লাহ তো অমোকাপেক্ষী মহা প্রশংসিত এরপরেই আল্লাহ লোকমান আলিহালাম তার পুত্রকে কি কি ওসিয়ত নসিৎ উপদেশ দিয়েছিলেন সেটা উল্লেখ করেছেন এই ওসিয়তের মাধ্যমে আমরা আমাদের নতুন প্রজন্মকে কিভাবে গঠন করব। আমরা কেমন হব। এটা আল্লাহ তালা এখানে জানিয়ে দিয়েছেন তার আগে আমরা একটু অনুধাবন করার চেষ্টা করি যে আল্লাহ লোকমানকে যে প্রজ্ঞা দিলেন সেই প্রজ্ঞার মূল হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও কেন সমাধর্শক আসলে আল্লাহ আল্লাহতালার প্রতি কৃতজ্ঞতা আমাদের সকল প্রজ্ঞার মূল আমরা যদি সত্যিকারেই কৃতজ্ঞ হতে পারতাম তাহলে আমাদের মনটা দুশ্চিন্তা থেকে মুক্ত হতো হতাশা থেকে মুক্ত হতো জীবনটা আল্লাহর রহমতে নিয়ামতে ধন্য হয়ে যেত সময় তো দর্শক প্রতিটি মানুষের জীবনে অনেক কষ্ট আছে আবার অনেক নিয়ামত আছে আল্লাহ তালা আমাদেরকে মানুষের সৃষ্টি করেছে এটা বড় নিয়ামত আল্লাহ তালা আমাদের যাদের ইমান দিয়েছেন বড় নিয়ামত আল্লাহ তালা আমাদের প্রতিটি মানুষের যেমন কিছু অসুবিধা আছে তার পাশাপাশি অনেক নিয়ামত আছে মানবীয় প্রকৃতির দুর্বলতা হলো যে আমরা কষ্টগুলোকে বড় করে দেখি হতাসা বা বেদনাই ভুগি নিয়ামতগুলো অনুধাবন করতে পারে না আমাদের কাউকে যদি বলা হয় আপনার সমস্যাগুলো বলেন তিনি হয়তো খুব সহজেই অনেক সমস্যার কথা বলে ফেলবেন কারণ এগুলো আমাদের অন্তর্কে তাড়িত করতে থাকে কিন্তু যদি আমাদের কাউকে বলা হয় আপনার জীবনের বড় বড় দর বিষ্টা নিয়ামত বলেন তো আমাদেরকে অনেক সময় চিন্তা করতে হবে আমরা অনেকে হয়তো চিন্তা করব। আমার মতো হতভাগে আর নিয়ামত কি বা আছে বড় নিয়ামত সম্মত দর্শক এটা মুমিনের চিন্তা নয় এবং এটাই আমাদের সবচেয়ে বড় অধোপতন আমরা যদি এই চিন্তাটাকে একটু ঘুরিয়ে নিতে পারতাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতার চেতনা অর্জন করতে পারতাম দেখতেন জীবনটা কত বরকতময় কল্যাণময় হয়ে যেত আমরা যদি আল্লাহর প্রতিটি নিয়ামতকে হৃদয় হৃদয় অনুভব করতে পারতাম না আমি তো খুব ভালো আছি আমার কষ্ট আছে কষ্ট নেই কার জীবনে কষ্টের পাশাপাশি আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলো অনুভব করে যদি কৃতজ্ঞতা আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে ভরতে পারি যদি মুখ দিয়ে দিয়ে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি তাহলে পারে। প্রথম হবে হবে, হবে কি আমাদের জীবনটা জীবনটা অত্যন্ত ভার না জীবনটা উপভোগ্য হয়ে যাবে এটা আমার মানসিক চেতনার মাধ্যমেই হবে সম্মত দর্শক আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বানিয়েছেন অনেক সীমাবদ্ধতা দি প্রতিটি মানুষ আমাদের জন্ম জন্মস্থান বংশ পরিবার শিক্ষা মেধা সব কিছু আমাদের ইচ্ছার বাইরে অনেকটা অল্প কিছু বিষয় আমাদের ইচ্ছাধীন রেখেছেন আল্লাহ তালা আমরা যখনই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। হৃদয়ে আল্লাহর কৃতজ্ঞতায় পূর্ণ করতে পারবো তখন আমাদের জীবনটা অত্যন্ত সুন্দর হবে আমি যে ঘরটাতে আছি আমার ঘরটা খারাপ অনেকের বড় ঘর আছে এই চিন্তা করলে মনে হতাশা ব্যথা আসতে পারে কিন্তু কোনো ফল আসবে না আল্লাহ আমাকে যে ঘরটা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে একটা ঘর দিয়েছেন কত মানুষ তো ঘর ছাড়া আছে আমি এই ঘরটাকে সুন্দর করে আমি এখানে বসবাস করি তাহলে আমার জীবন যেমন সুন্দর হবে ঘরটাও তেমনই সুন্দর হয়ে যাবে আর এই তো আল্লাহর কোরআনের প্রথম কথা আল্লাহ বললেন আলহামদুলিল্লাহ যদি আমরা প্রতিদিন আল্লাহর নিয়ামতকে হৃদয় অনুভব করে বারবার আলহামদুলিল্লাহ বলতে পারি আমাদের হৃদয়ের আমাদের মনের আমাদের জীবনের গতিটাই পরিবর্তিত হয়ে যাবে সম্মানত দর্শক আল্লাহ রসুল সাল্লাহ আসসালাম বলছেন মাল্লা মেশকুরিল কালিল লামেশকুরিল মেশকুরিল কথির যে ব্যক্তি ছোট নিয়ামতের সুক্রিয়া করতে পারে না সে বড়োরও পারে না আমরা জীবনের প্রতিটি নিয়ামত সকালে উঠেছি ভালো লেগেছে সুস্থ লেগেছে একটু কিছু নিয়ামত পেয়েছি ছোট বড় প্রতিটি নিয়ামতকে আহার যেমন খেতে হলে অত্যন্ত সুন্দর করে চিবিয়ে আমরা পরিতৃপ্তি পেতে চাই আল্লাহর নিয়ামতটাকে হৃদয় দিয়ে বারবার ঘুরি অনুভব করে পরিতৃপ্তির সাথে আল্লাহর প্রতি কৃতজ্ঞতার অনুভূতি দিয়ে হৃদয়কে বলতে হবে মুখ দিয়ে আল্লাহর শুক্রিয়া জানাতে হবে এটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবনটা পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তনের অনেক বিষয় আছে প্রথম কথা ভাইরা আল্লাহ কোরআন ক্রেমে বলেছেন আমার জীবনের থাকবে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু আল্লাহকে একটু করে যখন কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকব আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর পথে চলার চেষ্টা করতে থাকব তখন আল্লাহ তালা নিজে ওয়াদা করেছেন লাইন শাখার তুমলা আজিদানুম তোমরা যখন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে কৃতজ্ঞ হবে আল্লাহ তোমাদের নিয়ামতগুলো বাড়িয়ে দেবেন যাতে আমাদের নিয়ামত বাড়তে থাকবে আমাদের চারিপাশে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন আরও বরকত পেতে থাকবো সময় দর্শক নিয়ামতের পাশাপাশি এই কৃতজ্ঞতার অনুভূতি আমাদের কষ্টগুলোকেও নিয়ামতে পরিণত করবে কারণ আমি যখন বুঝবো আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন এ নিয়ামতের পাশাপাশি কিছু কষ্ট দিয়েছেন অথবা কিছু সমস্যা সীমাবদ্ধতা দিয়েছেন এগুলোর ভিতরে নিশ্চয়ই আমার কল্যাণ আছে আল্লাহ তালা আমাকে ভালোবেসে দিয়েছেন কাজেই আমি যদি এগুলোর প্রতি সবর করি এগুলোকে আল্লাহর দান হিসেবে গ্রহণ করি তাহলে পরে আমি আল্লাহ তালার কাছে পাব এভাবে আমাদের জীবনের কষ্টগুলো বরকত এবং কল্যাণে পরিণত হয়ে যাবে সম্মানিত দর্শক আর এজন্য আল্লাহ রসুল সাল্লাহাম এক হাদিসে বলছেন মাল্লা মেশকুর আল্লা মেশকুরল্লা যে প্রতিটি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞ নয় সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারে না কেন আমরা চিন্তা করলে বুঝতে পারি মানুষের প্রতি কৃতজ্ঞতার প্রকৃতি মানসিকতা যার নেই সে আল্লাহর নিয়মত অনুভব করতে পারে না আল্লাহর রসুল মানুষের প্রতি কৃতজ্ঞতাকে প্রকাশ করতে বলেছেন কেউ যদি তোমার কল্যাণ করে চলার পথে যে কোনো ছোট বড়ো উপকার করে সহযোগিতা করে তার প্রতিদান দাও না হলে তার এই কল্যাণের উপকারের সহযোগিতার কথা মানুষদেরকে মুখ ফুটে বুক ভরে বলো যে অমুক লোকটা আমাকে উপকার করছিল তার প্রশংসা করো তার জন্য দোয়া করো সময় তো দর্শক আমরা অনেক সময় মানুষের উপকারের কথা চেপে যাই কেউ কষ্ট দিলে বলি মোমনের তো এদের উল্টো হতে হবে এতে লাভ হবে কি মানুষের প্রতি যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে অভ্যস্ত হব, তখন আল্লাহ তা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা করার অভ্যাসটা আমাদের রপ্ত হয়ে যাবে সময়ত দর্শক যে কথা বলছিলাম লোকমান আলিহালাম তিনি প্রজ্ঞা পেয়েছিলেন আল্লাহ তাকে সর্বোচ্চ প্রজ্ঞা দিয়েছিলেন আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো আর কৃতজ্ঞতা প্রকাশ হলে তোমার লাভ আর অকৃতজ্ঞ হলে আল্লাহর কোনো ক্ষতি নেই তিনি তো অমুকাপেক্ষী তিনি তো মহা প্রশংসিত তোমার অকৃতজ্ঞতায় কিছু আসে যায় না সময় তো এরপরে আল্লাহ লোকমানের ওসিয়ত উল্লেখ করলেন করে আনকারিমে লোকমানিহি অ লোকমান তার পুত্রকে উপদেশ দিতে যেয়ে বললেন হে বেটা হে পুত্র তুমি সিরিক করো না নিশ্চয় সিরক মহা জুলুম তাহলে আমাদের সন্তানদেরকে প্রথম লালন করতে হবে তাউহিদের উপরে সিরিক মুক্ত তাউহিদ এই তাওহিদের চেতনা যদি আমরা তাদের ভিতরে গভীর থেকে গভীর তরনা করতে পারি তাহলে সন্তান লালন পালন পুরোটাই বৃথা আমরা সুরান আমের ওসিয়ত উপলক্ষে বিষয়টা আলোচনা করছি দীর্ঘ এখানে আর বিষয়টা বিস্তারিত আলোচনা করব না শুধু লোকমান তার পুত্রকে যেটা বললেন শির মহাজুম কারণ আমরা দেখেছি শির্কের মাধ্যমে সৃষ্টিকর্তার প্রতি অন্যায় আচরণ করা হয় তার অধিকার নষ্ট করা হয় শির্কের মাধ্যমে নিজের প্রতি জুলুম করা হয় মুসিক ব্যক্তি কখনো স্বচ্ছ সুষ্ঠ ব্যক্তিত্ব অর্জন করতে পারেন না কল্যাণ অকল্যাণের লোভে তিনি ছুটে বেড়ান তার নত জানু হয়ে থাকতে হয় তিনি ছুটে বেড়ান গাছের কাছে পাতার কাছে পানির কাছে পোকার কাছে আর তৌহিদের বিশ্বাস আসলে ওই ব্যক্তি মানবতার পূর্ণতা অর্জন করতে পারে আর সবচেয়ে বড়ো কথা তৌহিদের বিশ্বাস থেকেই সততা তাকুয়া আসে তৌহিদের বিশ্বাস না থাকলে মানুষ সততা অর্জন করতে পারে না সেও নিজে জালেম হয়ে যায় আর এই জন্যই তো আমাদের সন্তানদেরকে তৌহিদের চেতনা সবচেয়ে আগে দিতে হবে জন্মের পর থেকে সকল শিক্ষা ব্যবস্থায় বাড়িতে প্রথম বিষয় হল শিরিক মুক্ত তৌহিদ এই চেতনা তাদের ভিতরে জন্মদিন যদি আমরা ব্যর্থ হই তাহলে আমরা মহাব্যর্থ সময়ত দর্শক আমাদের সকল শিক্ষা ব্যবস্থায়, সকল লালন পালন ব্যবস্থায় এটা খুব দুঃখজনকভাবে অনুপস্থিত আমরা সন্তান লালন পালন করছি কিন্তু তৌহিদ শির্কের চেতনা তাদের ভিতরে তুলে দিতে পারছি না সময়ত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে আবার আমরা এ বিষয়ে আলোচনা শুরু করবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন ওয়ারহমতুল্লাহ আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদুদ্দান আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 দেখুন শুধু বাংলায় আসসালাম আলাইকুম ওয়ারাহতুল্লাহ সম্বন্ধ দর্শক ফিরলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম তাওহিদের চেতনা মুক্ত তাউহিদের চেতনা এটা হলো সন্তান প্রতিপালনের প্রথম বিষয় নিজেদেরকে নিজেদের নতুন প্রজন্মকে তৌহিদের উপরে সিরিক মুক্ত তৌহিদের উপরে গড়ে তুলতে হবে কিন্তু দুঃখজনকভাবে আমরা এই বিষয়টাকে অনেকটাই অবহেলা করছি আমরা মনে করি আমরা মুসলমান আমাদের ছেলে সন্তান মেয়েরা সব মুসলমান কাজেই শিরিক তৌহিদ এগুলো তো আর নতুন করে শেখানোর দরকার নেই বিষয়টা তো তা নয় আমরা এর পূর্বের আলোচনাগুলোতে দেখেছি যে ইমানের সাথেই মানুষ শিরিক করে অমায় মিনু আখতার বিল্লাহি ইহম মুশিক অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ইমান এনে ইমানদারির সাথেই শিরকে লিপ্ত হয়ে পড়ে কাজেই সম্মানিত দর্শক আমাদের শিক্ষা ব্যবস্থায় সন্তান লালন পালন ব্যবস্থায় এটাকে মহা গুরুত্ব দিয়ে রাখতে হবে আমাদের দেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় ভারতীয় উপমহাদেশের ধর্মীয় শিক্ষা ব্যবস্থাও তাওহিদ এইভাবে উপস্থিত নেই অথচ কোরআন করিমের তিন ভাগের এক ভাগ প্রায় তাহিদের বিষয়ে আল্লাহতালা বলেছেন তাওহিদ কী শিরিক কী কীভাবে শিরিক হয় কীভাবে তাওহিদ নষ্ট হয় তাহিদের উপকারিতা কী শিরকের মহা ক্ষতি কী এগুলো কোরআন করিম বারবার বলা হয়েছে অন্তত এই আয়াতগুলোকেও যদি আমরা আমাদের সন্তানদেরকে কিছু বাছাই করে ছোটো থেকে পড়াই তাহলেও তো অনেক উপকার হয় রসলাস হাদির শরীফের বিষয়ে বারবার বলেছেন এগুলো যদি আমরা ক্রমান্বয়ে শিক্ষা ব্যবস্থায় রেখে দিই খুবই ভালো হয় যদি শিক্ষা ব্যবস্থা না রাখতে পারি কোন শিক্ষা ব্যবস্থা তো আমাদের ব্যক্তির হাতে নয় অন্য অনেকের হাতে আমরা ব্যক্তিগতভাবে আমাদের সন্তানদেরকে তাওহিদকে শেখাবো শিরিককে জানাবো সিরিকের অপকারিতা বুঝাবো তাওহিদের চেতনা দৃঢ় করবো এটা হলো আল্লাহর নির্দেশ যে সন্তান প্রতিপালনে এটাই হবে তোমার প্রথম কথা এরপরে দ্বিতীয় কথা আগের মতোই পিতা মাতার কথা আল্লাহ তালা বলছেন ওসাইন আল সানি দি হামালাত আল্লাহ ওয়াহনীন আল্লাহ তালা কি বলছেন যে আমি ওসিয়ত করেছি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতা মাতার বিষয়ে তার মাতা তাকে দুর্বলতার উপর দুর্বলতা অসুস্থতার উপর অসুস্থতা নিয়ে বহন করেছেন তার বহন এবং দুধপান ৩০ মাস কেটে চলে গেছে আমি কি নির্দেশ দিয়েছি তুমি আল্লাহর কৃতজ্ঞ হও পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হও সম্ম দর্শক এগুলো আমরা সুরা আনা আমের ওসিয়তে জেনেছি এই সুরায় আল্লাহ তালার যে বিশেষ কথাটা বললেন এটা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে আল্লাহতলা বলছেন ওই যাহা দেখা আলা আন্তঃ কবি মা আলাই সালা কবি আলম ফালা তুতে মা যদি তোমার পিতামাতা এমন হন যে তোমাকে শিরক করার জন্য চাপ দিচ্ছেন অর্থাৎ পিতামাতা শুধু মুশ্রিকই নন তিনি মুশ্রিক এবং প্রচণ্ড উগ্র মুশ্রিক সন্তানকে শির করার জন্য চাপ দিচ্ছেন সে মূর্তি পূজার মাধ্যমে হোক কবর মাজার পূজার মাধ্যমে হোক সেন্ট সাধু পূজার মাধ্যমে হোক কোন ধর্ম গ্রহণ করার মাধ্যমেও হোক কোনোভাবে শির করার জন্য প্রচন্ড চাপ দিচ্ছে ফলা তাদের কথা তুমি শোনো না আনুগত্য করো না তুমি তৌহিত থেকে বিচ্যুত হও না তবে তাদের সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে অর্থাৎ তাদের অন্যায় নির্দেশ পালন করবে না কিন্তু অন্যায় নির্দেশের কারণে তাদের সাথে বেহাদুপি করতে পারবে না তুমি খুব খারাপ তুমি উশেক তুমি শির করছো তোমার কথা শুনবো না তুমি অন্যায় কথায় আচরণে কোনোভাবে তাদের প্রতি বেআ করা যাবে সমান্ত দর্শক লক্ষ্য করুন প্রথমেই কিন্তু আল্লাহ জানিয়ে দিয়েছেন শির হলো মহাপাপ সবচেয়ে বড় জুলুম আর এই সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় পাপে পিতামাতা লিপ্ত আছেন শুধু তাই নয় সন্তানকে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করার মতো মহাপাপ করছেন তার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না আমরা অনেক আবেগে পিতা অপরাধকে বড় করে দেখি পিতা মাতার অপরাধ অবশ্যই অপরাধ সেই জন্য তারা দায়ী হবেন পাপি হবেন সুযোগ পেলে তাকে বুঝাতে হবে অবশ্যই বুঝাতে হবে কিন্তু তারা অপরাধই এজন্য তাদের সাথে বেয়াদফি করব অথবা তারা কোনো অপরাধের নির্দেশ দিয়েছেন এটা মানা যেমন আমার জন্য নিষিদ্ধ এই নির্দেশের কারণে তাদের সাথে বেয়াদফি করা রুক্ষতা করা তাদের সাথে কোনো রুড় আচরণ করা তাদের অবাধ্য হওয়াও তেমনই নিষিদ্ধ পিতামাতার হুকুম মানতে হবে বলে দিন বিরোধী আল্লাহর হুকুম বিরোধী হুকুম মানতে হবে সেটা নয় কিন্তু পিতামাতা মাতা দিন বিরোধী আল্লাহর হুকুম বিরোধী কোনো নির্দেশ দিয়েছেন বলে তাদের অবমাননা করতে হবে তাদের অবাধ্য হয়ে যেতে হবে অথবা তাদের সাথে করকশ আচরণ করতে হবে এই সুযোগ আল্লাহতালাদের নেই আল্লাহ তালা এরপর বলছেন সাবি ইলামান আনা বা ইলেয়া তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে তবে তাদের অন্যায় নির্দেশ মানবে না আর তুমি অনুসরণ করবে কাদের পথ যারা আমার প্রতি ফিরে এসেছে আমার পথে এসেছা তাদের পথ তোমরা সবাই আমার কাছে ফিরে আসবে আর কে কি করেছো সে সময় আমি তোমাদেরকে জানিয়ে দাও পিতামাতা বিষয়ক নির্দেশনা যেহেতু আমরা আগে আলোচনা করেছি পূর্বের ওসিয়তে এ বিষয়ে আমরা আর আলোচনা করছি না লোকমান লক্ষমান আলিহাল্লামের পরবর্তী ওসিয়ত আমরা পর্যালোচনা করব তিনি কি বলছেন ইয়া বোনাইয়া যদি তোমার কর্ম অথবা পুণ্য যদি একেবারে সরিষার দানার মতো হয় আর তা কোনো কঠিন পাথরের ভিতরে লুকিয়ে থাকে অথবা আসমানের ভিতরে থাকে অথবা জমিনের ভিতরে থাকে আল্লাহ কিন্তু সেটাকে তোমার সামনে হাজির করবেন সমাজ দর্শক এটা হল আল্লাহ ডিভাইন জাস্টিসের উপরে সুদৃঢ় বিশ্বাস এই বিশ্বাস যদি সন্তানদের ভিতরে আমরা গড়ে তুলতে না পারি রোপণ করতে না পারি লালন করতে না পারি তাহলে তারা দুনিয়াতে মানুষ হবে না সৎ হবে না পিতামাতাও বসবে না সমাজ মানুষ বসবে না স্বার্থ পর কেন্দ্রিক হয়ে যাবে অথবা ছোটোখাটো সমাজের পরিবেশের কারণে তার শততা হারিয়ে ফেলবে কাজেই সন্তানদেরকে তাওহ পিতামাতার খেদমত দায়িত্ব এরপরে যে চেতনা সবচেয়ে বেশি গভীরে দিতে হবে তাদের মনের ভিতরে সেটা হলো আল্লাহ রব্বানী আদালত আল্লাহ যে ওয়াদা করেছেন যে পাপের যে শাস্তি যে পুণ্যের যে বরকত যে পুরস্কার দুনিয়াতে আখেরাতে আল্লাহ দেবেনি দেবেনি দেি দুনিয়ায় সব মানুষ অন্যায় করতে পারে অন্যায়কে জনগণ বৈধ মনে করতে পারে কিন্তু আমি তা করব না সমাজের তালে নাচার প্রবণতা থাকবে না ইমান যখন গভীর হবে রব্বানি আদালত ডিভাইন জাস্টিস আল্লাহর ন্যায় পরায়ণতা এটা যখন আমাদের মনের ভিতরে গভীর হয়ে যাবে অবচেতনকে আবৃত করে নেবে তখন সকল প্রতিকূলতা ছিন্ন করেও আমরা সততার উপরে দাঁড়িয়ে থাকতে পারব আর এজন্যই এই বিশ্বাসটাকে আমাদের সন্তানদের ভিতরে গভীরভাবে গড়ে তুলতে হবে কোরআনের আয়াতের মাধ্যমে রসোল্লা আসলাম হাদিসগুলো পড়িয়ে শুনিয়ে সাহাবিদের জীবন পর্যালোচনা করে তারা কীভাবে বিশ্বাস করেছেন বিশ্বাস তাদেরকে কিভাবে প্রভাবিত করেছে এগুলোর মাধ্যমে আল্লাহ তো কোরআন করিমি এগুলো বারবারই বলেছেন আমাল যে ব্যক্তি দাররা পরিমাণ অনু পরমাণু পরিমাণ ভালো কাজ করবে সেও সেটা পাবে যে ব্যক্তি অনু অনুপরমাণু পরিমাণ অন্যায় কাজ করবে সেও সেটা পাবে কাজেই আমরা হতাশ না হই আমরা এখন পাচ্ছি না আমি সৎ আছি কিন্তু আমি মূল্যায়ন পাচ্ছি না আমি সততার সাথে চলি আমার চলতে কষ্ট হয় দুর্নীতি করে কত মানুষ বড় হয়ে গেল অন্যায় করে কত মানুষ বড় হয়ে গেল অপরাধ করে কত মানুষ মাপ পেয়ে গেল। এই চিন্তা আমাদের মনে আসবে না আমাদের বুঝতে হবে যে আমাদের এই দুনিয়ার জীবনে আখেরাতের জীবনে আল্লাহ তালা যে ওয়াদা করেছেন পুরস্কার বরকত শাস্তি কল্যাণ অকল্যাণ এ আল্লাহ দেবেনই দেবেন হয়তো সময় লাগবে কখন পেলে আমার ভালো হবে আল্লাহ ভালো জানে এই ডিভাইন জাস্টিসের ইমান আমাদের নিজেদের ভিতরে এবং আমাদের নতুন প্রজন্মের ভিতরে গভীর থেকে গভীরতর করার জন্য প্রতিটি মুমেন প্রতিটি মুমেনাকে সচেষ্ট থাকতে হবে এই বিষয়ক বই লেখা দরকার এ বিষয়ক গল্পের মাধ্যমে তাদেরকে সচেতন করা দরকার আল্লাহতালা আমাদেরকে বিষয়ে সশ্রেষ্ঠ এবং সচেতন হওয়ার তৌফিক দান করুন আমিন সময় দর্শক পরে লোকমান আলী ইসলাম তার পুত্রকে কি বলছেন ইয়া আকমে সলাহ ওয় মুরবিল মাফ ওয়ান হা আনিল মনকর ওয়াসফির আলামা ইন আজমিল হে বেটা বাবা তোমাকে কয়েকটা বিষয়ে নির্দেশ দিচ্ছি সলাৎ কায়েম করো সৎ কাজের আদেশ দাও অন্যায় থেকে নিষেধ করো আর এটা করতে যে তোমার যা কিছু আসুক না কেন বিপদ সবর করো আর এটাই তো হল সবচেয়ে দৃঢ় কর্ম দৃঢ় বিষয় তাহলে ইমানের চেতনা সুদৃঢ় করার পরে প্রথম যে বিষয় আমাদের প্রতিটি মোমেনের জীবনের প্রয়োজন এবং নতুন প্রজন্মকে যেটা শেখাতে হবে সেটা হলো সলাহ সময় দর্শক আমরা মোমেন মুমেনা অনেক সময় সালাদকে অবহেলা করে আমরা মোমেন মনে করি সালাদ না পড়লে কি হয় ইমান তো ঠিক আছে রসল্লা সালাহাম আমাদেরকে জানাচ্ছেন সালাত না পড়লে ইমান ঠিক থাকে না তাই সালাতের গুরুত্ব সর্বপ্রথম ওসিয়ত লুকমান আলহিম ইমানের পরে দিচ্ছেন সময় দর্শক এ পর্বে আর আলোচনা করতে পারছি না আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে দেখা হবে আল্লাহ তালা ততক্ষণ আমাদের ভালো রাখুন وصلى الله على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته <تصفيق> اتني امنا بنا اعماق الخيمه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 देखुद प्रति रोबार मंगलवार और शुक्रवार रत एगारोटा पुन सम्प्रचार सकाल दस टाय बांगलेश